আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরুহু نعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا مَنْ يهدِه الله فلا مضل الله له ومَنْ يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله صلى الله تعالی عليه وعلى اله وصحبه وسلم تسلیما كثيرا اما بعد সম্মানিত শ্রোতা ও দর্শক মন্ডলী আল্লাহ রবাহ আলমিনের যাবতীয় প্রশংসা যে মহান আল্লাহ রব আলিনের সুন্দর সুন্দর নাম এবং সুন্দর সুন্দর গুণাবলী রয়েছে যিনি সমস্ত দোষ ত্রুটি ঘাটতি থেকে মুক্ত আমরা সকলেই পবিত্রতা ঘোষণা করি সুহান দেখি সুবহান অসংখ্য সালাত সালাম নাজিলহক আমাদের প্রিয়ন বিশ্বাস নবী কাজ এবং প্রতিটি কাজে যা কিছু পৃথিবীতে হচ্ছে তাতে রয়েছে তত্ত্ব হেকমত আল্লাহ রব আলম যেন আমাদেরকে সঠিক দিন জেনে তা বিশ্বাস করে সে অনুযায়ী জীবনযাপনের তৌফিক দান করে আমাদের ধারাবাহিক আলোচনা বিষয়বস্তু হচ্ছে নাজাদ প্রাপ্ত দলের পর্ব নম্বর পঁচিশ আজকে আজ আজকে ১৪ দুই হাজার বিশ গত দুই সপ্তাহ আমরা তহিদুল আসমা সেফার সম্পর্কে আলোচনা করেছি তেইশ নম্বর পর্ব চব্বিশ নম্বর পর্ব ধারাবাহিক একটি পর্ব আরো চলবে তহিদুল আসমা সেফাত সম্পর্কে আজকের আলোচনা অত্যন্ত সূক্ষ্ম আলোচনা রয়েছে যারা আজকে অংশ নিয়েছেন আমাদের সাথে তারা একটু মনোযোগী হয়ে শুনবেন তাহলে বিষয়টি বুঝতে পারবেন আসমা একটি বিষয় হচ্ছে দালাল্লামাইল হোসেনা আল্লাহুল আলমিনের যে আসমাই হোসেনা এর আগে আসমা মানে ইসমের বহু বচন নাম গুলি আল্লাহ হোসনা মানে সুন্দর अल्लाह सुंदर सुंदर नाम गुल्लाम बहन करेत्र प्रयोग लेखकम नोसना आल्ला गुलिर प्रयोग আল্লা প্রয়োগ হয় সেটা কত রকমের হতে পারে বলছেন হেয়া সালাস সেটি হচ্ছে তিন রকমের আল্লাহর নামগুলি বা আল্লাহর নামগুলির প্রয়োগ তিনটি ক্ষেত্রে বা তিন রকম বিষয়ের উপর এই কথাগুলি যে কথাগুলি আজকের আলোচনা আসছে এগুলি আমরা মাদ্রাসা মানে পড়েছি মান্তেক যে সাবজেক্ট বলা হয় যেটা লজিক মান্তেক মানে আর এই বিষয়গুলি ওসুর রে ফিখেও আলোচনা করা হয় যে কোন একটি নাম নেন সেই নামটি কয় প্রকারের উপর বা কয়েক কয়টি বিষয়ের উপর প্রয়োগে হয়ে থাকে একটি হচ্ছে দালাল এগুলো আমরা মন থেকে পড়েছি তিন রকমের দালালাকাতন আল্লাহ সত্তার উপর প্রয়োগ হয়ে থাকে আল্লাহ নামগুলি মোতাবাকাতন মানে পুরোপুরি পুরোপুরি দালাল্লাতে মোতাবাকা কাকে বলে সেটা হচ্ছে যে একটা শব্দ একটা শব্দ যেমন রহমান আল্লাহর একটি সুন্দর নাম আর রাহিম আল্লাহর সুন্দর নাম এই নামটির প্রয়োগ আল্লাহ রবুল্লা আলমিনের সত্তার জাতের উপর এটি হচ্ছে দাল আল মোতাবক মানে যিনি রহমান তিনি আল্লাহ বা আল্লাহর সত্তাহ আল্লাহ সত্তাকে রহমান বলা হয় আর রাহিম বলা হয় আল গাফুর বলা হয় যখনই একটি নাম বলবেন আপনি বনবাচক নাম কিন্তু সেটা প্রয়োগ আল্লাহ আলমিনের জাত এর ওপর বা আল্লাহাবুল আল সত্তার উপর হয়ে থাকে এটা হচ্ছে দালাল মোতাব মানে পুরোপুরি পুরোপুরি যিনি রহমান তিনি হচ্ছেন আল্লাহ বা আল্লাহ সত্তা ওয়াদালাত হালা সেফাতদাম আর যেই নাম থেকে গুণ যে গুণটি এর উৎপত্তি বা যেই গুণটি উদ্ভূত সেখান থেকে বেরিয়ে আসে সেটা উপর প্রয়োগ হয়ে থাকে আংশিক ভাবে তদম্বনান মানে সেটা তদাম্বন মানে সামিল হওয়া সেটাকে সামিল থাকে সেটাকে সামিল থাকে যেমন রহমান আর রহমান আল্লাহর নাম এই নামটির প্রয়োগের উপর হইয়া থাকে সেই গুণটির ওপর যে গুণটি সেই নাম থেকে বেরিয়ে আসে এই রহমান নাম থেকে রহমতের গুণটি বেরিয়ে আসে পরম করুণাময় বা অতি দয়ালু তিনি এখান থেকে তার রহমত বা দয়া বা করুণা এটা বেরিয়ে আসে মন্ন যেটাকে সামিল হ্যাঁ আংশিক ভাবে উদাহরণ দিয়ে বিভিন্ন উদাহরণ দিয়ে পরেজামান আর সেটা প্রয়োগ হয়ে থাকে এমন গুণাবলীর ওপর আল্লাহর একটি নাম সেই নামটি আসমা হোসেনার এমন গুণাবলীর ওপর তার প্রয়োগ হয়ে থাকে যেগুলি সেই শব্দ থেকে উদ্ভূত নয় বা সেই শব্দ থেকে তার উৎপত্তি নয় যেমন রহমান থেকে রহমত আর আফার থেকে মাঘ ফেরাত সেই শব্দ থেকে এই গনটি বেরিয়ে আসছে সে বেরিয়ে আসছে কিন্তু এমন গুণাবলি যেগুলি এই শব্দ থেকে এই নামটি থেকে এই আল্লাহর আসমায় হোসেনার থেকে বেরিয়ে আসেনি যেমন অন্য অন্য যে আল্লাহ রবুল আলমিনের গুণাবলী রয়েছে কি করে অতি দয়ালু হবে তার হায়াত আছে চিরঞ্জীব তিনি রকম ভাবে আর উদাহরণ গুলি লেখক দিয়েছেন সে সামনে আসছে তার আগে হেমাই বিনে কোদাম এই তিনটি যে প্রয়োগের ক্ষেত্র রয়েছে মোতাবাক এর উদাহরণ দিয়েছেন একটি ঘরের সাথে একটি বাড়ি একটি ঘর যখন আমরা বলবো বেত তখন আল বেত যখন বলবো তো একটা ওর প্রয়োগ হবে একটা বাড়ির উপর বা একটা ঘরের উপর আর তারপরে যখন ঘর আছে তো ঘরের একটা ছাদ আছে ছাদটা হচ্ছে সেই ঘরের একটা অংশ এটা হচ্ছে আংশিক তার উপর প্রয়োগ বাড়ি তো বাড়ি মানে সেখানে আপনি বলেন আর না বলেন সেখানে ছাদ একটা অংশ তার আছে আর যখন বাড়ি বলেছেন তাহলে বাড়ির দাবি হচ্ছে যে বাড়ি দেয়াল বিহীন বাড়ি হতে পারে না তাহলে তার দেয়াল আছে এটা হচ্ছে উঠতে এইভাবে আলমা উদাহরণ দিয়েছেন তারপরে লেখক বলছে মা মিসাল একটু উদাহরণ দেবেন কি এর উদাহরণ কি হইতে পারে আল্লাহ রিছে এগুলির যে তিন রকমের প্রয়োগ হয়ে থাকে এগুলোর উদাহরণ কি হতে পারে বলছেন মিসালেকা এর উপমা বা উদাহরণ হচ্ছে ইসমহ রহমান আর রাহিম মহান আল্লাহর একটি নাম হচ্ছে আর রহমান পরম করুন নামে একটি হচ্ছে আর রাহিম অতীত দয়ালু আর রহমান বললে মোসাম্মা আল্লাহ রব আল যার এই নাম রহমান এর প্রয়োগ হয়ে থাকে রহমান আল্লাহর সত্তার উপর তার রহিম আল্লাহর সত্তার উপর তার প্রয়োগ হয়ে থাকে বাহু আল্লাহ তিনি হচ্ছেন আল্লাহ মহান আল্লাহ মোতাবি সরাসরি রহমান বলতেই আল্লাহ জাতকে আপনি আর রাহিম বললেই আল্লাহ রহমান থেকে বেরিয়ে এসছে দুটো দুটোরই ধাতু হচ্ছে রাহামিম মানে রহমত রহমত ও রহমান সেটি হচ্ছে রহমত বা দয়া করুণা সেটাকে স্বামী যখন তিনি সীমাহীন এই গুণটিকে ওয়াল আগাই মিনা আর ছাড়া অন্যান্য যত আল্লাহ সুন্দর সুন্দর গুণাবলী রয়েছে যেগুলি এই শব্দ থেকে যেগুলির উৎপত্তি নয় লাম সেগুলি দাবি করে যে যখন তিনি রহমান তিনি রহিম তাহলে তার অন্যান্য সুন্দর সুন্দর যদি কেউ চিরঞ্জীব না হয় মানুষের মত বা ধ্বংসশীল হয় আহ মরমশীল হয় তাহলে তিনি পরম করু নামে কি করে ক্ষণিকের বাপমার অত্যন্ত দয়া আছে ছেলে মেয়ের উপর কিন্তু যতক্ষণ বেঁচে আছে তিনি পরম করতে পারেন যদি তার শক্তি সেমিত হয় তাহলে তিনি কি করে পরম করনাময় হবে অতি দয়ালু কি করে হবেন তাহলে আল্লাহ রব আলমিনের যে উদরত ক্ষমতা তিনি সর্ব সার্বভৌমত্বের অধিকারীহা কাজা সায়র আসমাই এইভাবে সমস্ত নাম গুলি আপনি বুঝতে পারেন পক্ষান্তরে আল্লাহর সৃষ্টি এরকমটা নয় বা এর বিপরীত হচ্ছে সৃষ্টি জগৎ হাকিমান কোনে একজন বিজ্ঞ মানুষকে পণ্ডিত মানুষকে হাকিম বলছেন আমাদের দেশের ডাক্তারদেরকে যারা বিশেষ করে যাছামি ডাক্তারি জানে আহ জড়ি বুটি আহ গাছ অথবা যারা আপনার ওই হেকিমে পড়া করে তাদেরকে হাকিম বলা হয়ে থাকে আমাদের দেশের লোকেরা বিকৃত করে হেকিম বলে হাকিম হাকিম মানে প্রজ্ঞা জ্ঞানী বিজ্ঞানময় হাকিম তার মধ্যে প্রজ্ঞা আছে কিন্তু তিনি অজ্ঞ হইতে পারেন একজন অজ্ঞ মানুষও তার মধ্যে থাকতে পারে কৌশল থাকতে পারে হাকা মান আবার কখনো কখনো মানুষকে হাকাম বিচারক বলা হয় অথচ সে জালেম জি শাসক গোটা দেশের বিচার করেছে কিন্তু জালেম শাসক আদালতের প্রধান বিচারপতি গোটা দেশের বিচারপতি সুপ্রিম কোর্টের বিচারপতি কিন্তু তিনি যারা বাল্লাহ বিচার করছে সমাজের কিন্তু জালেম আল্লাহ রব আলম এমনটা নন আজিজ ওদিক থেকে কাউকে বলছেন যে সে আজিজ মানে বডে শক্তিশালী সবার উপর তার আধিপত্য কাউকে বলছেন ভদ্র মানুষ ভদ্র কিন্তু সে নিকৃষ্ট নিকৃষ্ট সমাজের মানুষ পয়সাতে আজকে ভদ্র হয়ে গেছে বা একটি যে নাগরিকত্ব গুলোকে না সেইটিকে আজকাল খুব মনে করা হচ্ছে উন্নত মনে করা হচ্ছে জান্নাত মনে করা হচ্ছে একটা ছোট ঘরের গিয়ে বড় ভদ্র হয়ে গেছে সম্ভ্রান্ত হয়ে গেছে কিন্তু সে নিকৃষ্টিম একজন মানুষকে বড় আপ্যায়ন করলো সুন্দর আপ্যায়ন করলো বড়ই করিম বড়ই দানশীল বড়ই দাতা বা বড় উদার কিন্তু আসলে সেইম সে হচ্ছে কমি না একজন ছোট লোক একজন মানুষকে হয়তো কোন একটা ভালো দিক দেখে তাকে ভালো মানুষ বলছেন কিন্তু সে ভালো নয় আসলে ভাগ্যবান বলছেন আজ খেল দুটো পয়সা হইলে বা কারো ছেলেরা যদি একটু ভালো লেখাপড়া করে ও সময় চাকরি বাকরি পেয়ে গেছে সবাই ব্যবসা বাণিজ্যে লেগে গেছে কেউ বেকার নেই বলছে ভাগ্যবান এই পরিবারটি ভাগ্যবান এতে সৌভাগ্য কিন্তু আসলে না হত অতভাগ ভাগা অন্য দিক থেকে বরং মুখ্য দিক থেকে দিন নেই তাদের ইমান ইসলাম নেই আখেরাতে কোনো চিন্তা নেই আল্লাহর সাথে তাদের সম্পর্ক খারাপ বদনসি এইরকমই অনেক মানুষের নাম রাখা হয় আরো রাখে আসাদ সিংহ কিন্তু আসলে সিংহ হানজাল্লা আল কামা কিন্তু আল্লাহর আলমিনের পবিত্রতা ঘোষণা করছি তার প্রশংসা বিশাল বহু আর তার সৃষ্টিরা যেমন তার মহিমা বর্ণনা করে থাকেন তার চেই তো বেশি তিনি সুন্দর সুন্দর গুণের অধিকারী আল্লাহ রবুল্লাহ তারপর লেখক বলছেন বলছে আংশিক দিক থেকে যে আসমা হোসনার যে প্রয়োগটি রয়েছে এটা কয় রকমের হতে পারে বলছেন হে আল আর আকসাম এটাও চার রকমের হইতে পারে যে আংশিক দিক থেকে আল্লাহ রবিনের নাম নামগুলি যে কোনো কিছু কে বা কোনো কিছুর উপর প্রয়োগ হয়ে থাকে সেটা চার রকমের হইতে পারে আল আল্লাহ প্রথম হচ্ছে মানিল আসমাইল হোসন এমন একটি আল্লাহর নাম এমন একটি আল্লাহর সত্তাগত নাম গুণগত নাম নয় সত্যাগত নাম ইসমুল আলম যা আলমতাজ মান্লার যতগুলি সুন্দর সুন্দর নাম রয়েছে এই সুন্দর সুন্দর নাম গুলির সমস্ত অর্থকে সামিল আর এই নামটি হচ্ছে আল্লাহ আলমিনের হ্যাঁ এই আল্লাহ আল্লাহ শব্দটি আল্লাহর নাম আল্লাহ আল্লাহ যখন বলবেন এটি আল্লাহ রবুল আলমিনের সত্তাগত না সত্যাগত না এটা সবচেয়ে বড় আল্লাহ রবুল্লা আলমের নাম অনেকেই যেহেতু রাত দিন আল্লাহ বলছেন আল্লাহ বলছেন তো আসমা ইসমে আজম অন্য জায়গায় খুঁজে পড়েন অনেক বলছেন যে আল্লাহ ইসমে আজম সবচাইতে মহান নাম হচ্ছে আল্লাহ কারণ যতগুলি গুন বাচ্চক অন্যান্য নাম এসছে সবগুলি কিন্তু আল্লাহর পরে ও আল্লাহুল খালে কলবার আল্লাহ আলমাদা এইভাবে আগে আল্লাহ তারপরে বিসমিল্লা হিরুর রহমান রাহিম আগে আল্লাহ তারপরে তার গুণ হচ্ছে রহমান রাহিম আল্লাহাম হিরবিল আলমিন আগে লিল্লা তারপরে তার গুণ বয়ন করা হচ্ছে রব দিয়ে আর রহমান মালিক অম্মিদ্দিন সবগুলি ওই আল্লাহ গুণ আল্লাহর নামই হচ্ছে ইসমে আলম মানে সত্যাগত নাম যেটা আল্লাহর যত সুন্দর সুন্দর নাম রয়েছে সবগুলি অর্থকে সামিল আর সেই নামটি হচ্ছে আল্লাহাজ এই জন্য যতগুলি আল্লাহর নাম রয়েছে সবগুলির নাম এই আল্লাহ শব্দটির গুমন হিসাবে বর্ণিত হয়ে থাকে যেমন উদাহরণ দিলাম যেমন মহান আল্লাহ নম্বর চব্বিশ আল্লাহুল খালেক আগে আল্লাহ আল্লাহ সেই সত্তা যিনি আল খালেক সৃষ্টিকর্তা আল বাড়ি যিনি সৃষ্টি সূচনা কারি সৌর যিনি রূপ দানকারী আকৃতি করা হচ্ছে এইরকমই কলহ আল্লাহ আহাদ আল্লাহ আল্লাহ আহাদ আল্লাহ আল্লাহ হচ্ছেন এই রকম। যে আল্লাহ নামটি অন্য নামের পরে আসছে তার হিসাবে বর্ণিত হয়েছে তাহলে প্রথমটি হইলে চারটার যে গুণ সত্তাগত নাম আল্লাহ নামটি দ্বিতীয় হচ্ছে যেমন আল্লাহর একটি নাম হচ্ছে যিনি সবকিছু শোনেন সর্বশ্রোতা আলমত আল্লাহ মানে সবকিছু শোনেন তার মানে আল্লাহ রবুল আলমিন যত রকমের শব্দ রয়েছে আওয়াজ রয়েছে আসতে হোক জোরে হোক কাছে হোক দূরে হোক প্রকাশে হোক গোপনে হোক সবকিছু তিনি শোনেন সভা তার কাছে সেই আওয়াজটি গোপনে হোক প্রকাশ্যে হোক সব সমান আল্লাহর কাছে আমাদের মতো নয় জোরে শুনতে পেলে শুনলাম জোরে কেউ যদি আওয়াজ করে তাহলে আর আসতে হলে শুনলাম না চোখের সামনে হইলে শুনলাম বা দেখলাম আর চোখের আড়াল হইলে শুনলাম না দেখলাম না এমন এইরকম আল্লাহর নাম হচ্ছে যত দেখার বস্তু রয়েছে যত পৃথিবীতে চারিদিকে আমরা দেখেন সবকিছু দুনিয়াতে আছে কিন্তু আমাদের দৃষ্টির শক্তি এত সীমিত যে সামান্য কিছুদের গিয়ে। আর কিছু দেখছি না কিন্তু আল্লাহ রবাহ আলমিন সব কিছু দেখছেন যতই সুখ হোক না কেন আর যতই বড় আর ছোট হোক না কেন আলিম আর যেমন আল্লাহর একটি নাম হচ্ছে আল্লাহ আলিম সর্বজ্ঞ যিনি সবকিছুই জানেন আল মোতামাহুল মহিত যে আলিম নামটি আল্লাহ রবুল্লা আলমিনের ব্যাপক জ্ঞানকে সামিল সব আল্লাহ জানে অতীত জানেন বর্তমান জানেন জানেন ভবি আলার জন্য আল্লাহ রবাহিন হতে উজ্জ্ব বা স্পষ্ট থাকতে পারে না কোন অনপরিমান বস্তু অথবা যারা হচ্ছে ক্ষুদ্র পিপিলিকা সমপরিমানো অথবা পৃথিবীতে হোক কোন কিছু যদি হয় আল্লাহ থেকে অস্পষ্ট থাকেন আল্লাহ কিছু দেখেন আজকে যে সব ভাইরাস এই যে করোনার ভাইরাস করোনা এত আতঙ্ক হয়ে গেছে সারা বিশ্বের সমস্ত মানুষের আতঙ্ক কি কোথা থেকে ধরলো কিছু টের পাচ্ছে না করোনাতে যে আক্রান্ত হচ্ছে কিছু টের পাচ্ছে না এত ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতম আহ জীবাণু যে মানুষ দেখতে পাচ্ছে না যন্ত্র ছাড়া উপলব্ধি করতে পারছে না যন্ত্র ছাড়া অথচ আল্লাহ রবীন্দ্র সবকিছু দেখছেন সবকিছু জানছেন হোক এর চাইতে অথবা এর চাইতে বড় হোক ওইসমহুল কাদ যেমন আল্লাহর নাম একটি হচ্ছে আল কাদির মানে সর্বশক্তিমান আলা তাহ আই আল্লাহ সর্বশক্তিমান মানে সমস্ত কিছুর ওপর তার ক্ষমতা বিরাজমান কোন কিছুকে নাস্ত নাবুদ করে দেব আমি এটা করব না হবে না অনেক ইত্যাদি চার ভাগ করেছিল তৃতীয় বলছেন আল্লাহ রব আলমের নামগুলি যে সামিল আল্লাহ যে কাজগুলি করে যেমন কাল খালেখ আল্লাহর একটা নাম হচ্ছে আল খালেখ মানে সৃষ্টিকর্তা সৃষ্টিকর্তাটি আল খালেখ আল্লাহর নাম যখন আল খালেখ বললেন আল্লাহ স্রষ্টা বা সৃষ্টিকর্তা একটা কাজের গুণ যে আল্লাহর এখান থেকে আমরা সৃষ্টি করা এখান থেকে আলমশের রোগ দান করা আকৃতির দান করা মাতৃগর্ভে একশো দিনে যে রোগ সঞ্চার করা হয় আর তাতে যে রূপ দান করা হয় মাথা হাত পা এই যে সব আর তোমাদের ছবি অঙ্কন আল্লাহ করে থাকেন বা তোমাদের রূপ আকৃতি দান করে থাকেন আর সুন্দর অবয়বে আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করে থাকে তো এই নামগুলি গুলি আল্লাহর কাজের যে গুণটি রয়েছে যে আল্লাহ সৃষ্টি করেন আল্লাহ রূপ দান করেন আল্লাহ সৃষ্টি সূচনা করেন এসবগুলি আহ কে সামিল চতুর্থ হচ্ছে চতুর্থ বেশ কিছু আল্লাহ সুন্দর সুন্দর নাম রয়েছে যেই সমস্ত গুলি ঘাটতি থেকে মুক্ততা প্রকাশ করে মুক্ততা জমিন নাকায় যেই নামগুলি আল্লাহ রবুল আলমিনের সমস্ত ত্রুটি এবং ঘাটতি থেকে পাক পবিত্রতাকে সামিল অর্থাৎ আল্লাহ রব্দুল্লা আলমের মধ্যে কোন ত্রুটি নেই এটা প্রকাশ করে ওই নামগুলি অক্ষান্তরে আল্লাহর যে কোনো সৃষ্টির মধ্যে বহু ত্রুটির দিক রয়েছে সামান্য কিছু ক্ষেত্রে হয়তো আহ পরিপক্ক হয়েছে অথবা সামান্য ক্ষেত্রে উন্নতি করেছে সামান্য ক্ষেত্রে অগ্রগামী হয়েছে কিন্তু সব আমরা ত্রুটি যুক্ত সমস্ত সৃষ্টি যতই বড় জ্ঞানী গুণী হোক না কেন ত্রুটি যুক্ত আমরা আল্লাহ রব্ুল্লা আলম হচ্ছে না মুক্ত এই আল্লাহর এই যে ত্রুটি মুক্ততা প্রমাণ করে বেশ কিছু নাম গনবাচক নাম তার একটি হচ্ছে আলফুদ্দুস আল্লাহর একটি নাম হচ্ছে আলফুদ্দুস যিনি অতি পবিত্র যখন আল্লাহর নাম কুদ্দুস বললেন তাহলে তিনি অতি পবিত্র মানে সমস্ত রকমের ত্রুটি ঘাটতি অভাব দুর্বলতা কমজোরি তনরা ক্লান্ত হওয়া ঝিমানো ইত্যা নিদ্রা বা মৃত্যু অসহায় হয়ে যাওয়া পরাজিত হওয়া এগুলি মানুষের মানুষের আমরা কখনো জয় কখনো পরাজয়ক্ষম কখনো অক্ষম কখনো কখনো অসুস্থ কখনো খুব আপনি কাজ করেছেন কখনো একবারে ভেঙে পড়েছেন আর শরীর চলছে না কখনো মার্শাল চোখ খুলে দেখছেন কথা বলছেন শুনছেন আর কখনো ঝিমাচ্ছেন এদিকে আলোচনা চলছে ওইদিকে আপনি ঘুমাচ্ছেনা একদিক থেকে যদি শহীদ সালামত থেকে আর একদিক থেকে সমস্যায় আছি কেউ শত্রু থেকে হয়তো শহীদ সালামতে আছেন কিন্তু রোগ থেকে শহীদ সালামতের না কেউ শারীরিক দিক থেকে শহীদ সালামত হলে মানসিক দিক থেকে সালামত না কেউ মানসিক দিক থেকে ভালো আছেন কিন্তু শরীর ভালো নাই সেই জন্য মানসিক অবস্থা ভালো না কত ট্রুটি যে আল্লাহ যেমন সমস্ত ত্রুটি থেকে ঘাটতি থেকে আইব থেকে দোষ থেকে মুক্তি এখানে আজকের আলোচনা শেষ করছি আল্লাহ রব্দুল্লাহম যেন আমাদেরকে সঠিক দিন যারা টোফিক দান করে এবং তার সম্পর্কে আলোকে সঠিক জ্ঞান হাসিল যেন তৌফিক দান করেন এবং সমস্ত রকমের বিভ্রান্তি থেকে আল্লাহ রব্ল্লাহ আলমী হেফাজত করেন উপর আল্লাহ